আবু হুরেরা রদেলাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাসালাম একদিন তার সাহাবিদের মধ্যে কিছু বন্টন করে দিলেন তিনি প্রত্যেককে সাতটি করে খেজুর দিলেন আমাকেও সাতটি খেজুর দিলেন তার মধ্যে একটু খেজুর ছিল খারাপ তবে সাতটি খেজুরির মধ্যে এটি ছিল আমার কাছে সবচেয়ে প্রিয় কারণ এটি চিবাতে আমার কাছে খুব শক্ত লাগছিল তাই এটি বেশি সময় ধরে আমার মুখে ছিল